আব্দুল্লাহ ইবনু মালিক রদেল্লাহ তাল্লু যিনি ইবনু বোহাইনা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন দূরাকাত পড়ার পর তিনি দাঁড়িয়ে গেলেন অথচ তাঁর বসা জরুরি ছিল অতপর সালাতের শেষ ভাগে বসে তিনি দুটো সাজদাহ করলেন